শো বিয়াল্লিশ সিজির মোতাবেক একত্রিশ জুলাই দু হাজার একুশ ধারাবাহিক আলোচনা আমাদের সাপ্তাহিক সার্ভসন্না নমকিতাব থেকে তকদীর সম্পর্কে আলোচনা করেছেন তকদীর ভাগ্য সম্পর্কে আলোচনা করেছেন আর তারপরে আরেকটি ফিখি মাস আলা রয়েছে সেটা দিয়ে আজকে সংক্ষেপে আমরা শেষ করব তা হচ্ছে জানাজার তকবীর এর আগে বলেছি যে এই কিতাবে যেমন আকিদার কথাও আছে মাঝে মধ্যে কিছু ফিখি মাসাইলও আছে যেগুলি আহলে সনাতের মাঝে গুরুত্বপূর্ণ মাসাইল এবং সবই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু মাসাইল তিনি ফেকারও আলোচনা করেছেন এই আকিদার কিতাবে তো তকদির সম্পর্কে দেখা যাক যে কথাগুলি উনি আলোচনা করেছেন যদিও সব কথা নেই তকদির সম্পর্কে তকদির সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা সেগুলিতে বিশ্বাস রাখে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে নির্ধারিত তকদির এর উপর সমস্ত ক্ষেত্রে সমস্ত তকদীর ক্ষেত্রে ইমান রাখে যে সবকিছুকে আল্লাহ আলাতে রয়েছে সব বেসমারা ফাহাদা সুপরিমিত করেছেন সবকিছুর পরিমাণ সুনির্ধারিত করেছেন ফাহাদা এবং রাস্তা দেখিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন সব সুপরিমিত করেছেন এর নামে তবদির আমাদের আয়ুষ সুপরিমিত নির্ধারণ করা আছে আমাদের রিজিক নির্ধারণ করা আছে আমাদের সুস্থতা অসুস্থতা দুঃখ সুখ ভালো মন্দ কখনো সুখ কখনো দুঃখ কখন কে ভূমিষ্ঠ হবে কখন কে মারা যাবে কোথায় মারা যাবে सबगुली आल्लर पक्षरिमित स्निरधारित अल्लाहमी सबकिनिरुपरिमित कर रिजिकर परिमान निर्धारित आएजी के, के, के भाग्य लेखा সেটা শেষ না করে মরবেন না দুনিয়া কোন শক্তি মারতে না। আর সারা দুনিয়া যদি চেষ্টা করে আপনাকে বাঁচাব কিন্তু আপনার রুজি শেষ হয়ে যা আমার রুজি শেষ হয়ে যায় সেটা দুনিয়া রুজি মানে হায়াতের পরে মত অথবা প্রবাসে রুজি যদি সারা দুনিয়া গোটা সৌদি আরব চেষ্টা করে যে আপনাকে রাখবো কিন্তু আল্লাহ ভাগ্যে রাখেনি রুজি থাকতে পারবেন না তকবীর এর নাম তকদির প্রতি ছয়টি স্তম্ভ সুপরিমিত করেছেন সে বিষয়টি আহলেসামাতির সমস্ত বিষয়গুলির উপর ইমান রাখে যে এসব আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত সুপরিমিত যখন তো আল্লাহর পক্ষ থেকে শনির ধারিত সুপরিমিত সেটা ভালো হইতে পারে মন্দ হইতে পারে তুকির সম্পর্কে বলা হয় অথবা মন্দ তকদির কারো ভাগ্য ভালো কারো মন্দ বরং একই মানুষের আপনাদের আমাদের সবার প্রত্যেক মানুষের ক্ষেত্রে সব সময় যে ভালো থাকবে এবং ভালো থেকেছে তাও নয় যাদের অধিকাংশ সময় ভালো কাটছে কখনো ভাববেন না যে কখনো আপনার আপনারে মন্দ আসতে পারে না এমন কথা নয় যে কোনো সময় আসতে পারে জানি না আর যারা এর বিপরীত অনেক কষ্টে সব সময় যে মন্দ থাকবে তাও না এর নাম আলো শ্রীসরা সাথে সহজ হতে পারে এ হচ্ছে যখন প্রথম তকদির অস্বীকারীরা বাসরাই সমস্ত ফেতনাগুলি এরাক থেকে শুরু হয়েছে প্রথম দিকে যত বাতিল ফিরকা পয়দাভা শুরু হয়েছে আর তারপরে ভারত উপমহাদেশে যত বাতিল ফিরকা এরাক ইরান আর তারপর ওখান থেকে বাতিল ফিরকাগুলি যতগুলি শির বেদা তার জাহান্ন সব তৈরি হয়েছে ইরান আর অধিকাংশ তো বাস্তার প্রথম এক ব্যক্তি জন্ম নেই যে বলে তকদির বলে কিছু নেই তকদির বলে কিছু নেই যা কিছু হচ্ছে হচ্ছে আল্লাহ সব কিছুই নির্ধারণ করেনি যাদেরকে কাদে ভালো লাগে করোনায় আক্রান্ত হচ্ছে আলহামদুল্লিন খুব সুখে আছেন খুব মজা লাগছে আলহামদুল্লি কাচ্ছেন দাঁড়ছেন চাকরি করছেন বিদেশে ভালো টাকা পয়সা দেশে পাঠাচ্ছেন খুব মজা লাগছে তা হচ্ছে বাহুল রেহা তকদিরের যে সুস্বাদের বিষয়গুলি রয়েছে বা মজার বিষয় রয়েছে অমর রেহা এবং তিক্তার বিষয় রয়েছে সবগুলির প্রতি আলোচন এই মান রাখে তকদিরে কখনো মজার সময় আসতে পারে আর কখনো তিক্ততার সময় আসতে পারে পারিবারিক জীবনে শান্তি আবার শান্তি এটাও তকদির কখনো পারিবারিক জীবনে অনেক শান্তির সাথে কেটেছে আবার অনেক সময় অনেক অশান্তিতে কাটছে স্বামী বা ছেলে মেয়ে নি সব ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে এদের কথা মনে হয় যে শুধু বিয়ের কথাটা লেখা আছে আর একটা দানা পর্যন্ত আজকে এখানে আপনারা এসছেন ওইটাও লিখা আছে কতদিন আপনার করবেন কতদিন আর কতটা এলেম শিখতে পারবেন সব লিখা আছে আমি কতক্ষণ কথা বলতে পারবো আর কত ভালো কথা বলবো না কিন্তু এই যে লেখা আছে বা আমাদের তাওতে একটা কথা চলে কিন্তু এই যে বিয়ে শাদির ব্যাপারে বিশেষ করে বলে বিয়ে শিটা নাকি লিখা আছে আর সবই লেখা আছে তারপরে বলছেন কাদা আলেম আল্লাহ মাল মাল এবাদ আল্লাহ সব জানছেন কি করবে কি আমল করবে আমল মানে কর্ম সেটা আমল দিনী আমল ধর্মীয় আমল নেক আমল ভালো কাজ অথবা মন্দ কাজ নেকের কাজ অথবা কাজ আর দুনিয়ার আমল মানে কাজ কর্ম কতদিন চাকরি করবেন না ব্যবসা করবেন নাকি বেকার বসে থাকবেন হ্যাঁ সব কি আমল করবে আমল মানে লেবারকে কি বলা হচ্ছে আমেল জি লেবার কোর্ট কে কি বলছেন আমল তাই না শ্রম মন্ত্রণালয় বাংলায় হ্যাঁ লেবার মিনিস্ট্রি কি বলছেন ওজারতুল আমল জি তো আমল মানে শুধু ধর্মে আমল নাই তো বান্দরা কি আমল কর কি কর্ম করবে দিন দুনিয়ার ক্ষেত্রে তাও আল্লাহ জানেন আল্লাহ জানেন মাহুণ আর বান্দরা মানুষ কে কোথায় বা কতদূর পর্যন্ত পৌঁছিবে আপনারা আমরা কেউ জানি না যে আমরা এখানে পৌঁছিতাম দশ বিশ বছর আগেও জানতাম না আপনাদের কথা আমি নিজে কল্পনা করেনি একসময় যখন শিক্ষকতা করেছে এখানে আসার আগে জামে তো ভাবতাম যে এইভাবে জীবনটা এইভাবে শিক্ষকতাই জীবনটা কেটে যাবে কিন্তু শিক্ষকতার ময়দান ছেড়ে দিয়ে ছাত্র পড়ানো ছেড়ে দিয়ে সে প্রবাসীদের মাঝে দাওয়াতীয় কাজ শুরু করবো আর তাও দাম মামে যেখানে কোনদিন কল্পনা ছিল যে দাম মাম অন্য জায়গার কল্পনা ছিল এবং অন্য জায়গায় আসার সম্ভাবনাও ছিল খুব বেশি অনেক কাদের চেষ্টাও ছিল অনেকে কাছের লোকেরা জানেন কিন্তু চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে আর যেখানে কোনো চেষ্টা করেনি সেখানে সবকিছু কল্পনার বাইরে তারপর আমার দ্বারা যে মানুষ আমার কথা শুনবে আর সেখান থেকে মানুষের দায়িত্ব হবে এগুলো সব কল্পনার বাইরে মাহুস আয়রন কতদূর পর্যন্ত কে পৌঁছিবে সব ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে সন্তান হয়ে গেছে পয়সা কত দূর কে পৌঁছবে নিয়ে সব বাড়ি বাড়ি সহ সব নিয়ে ও ওজি সব খবর অনেক সময় আপনার জানতে পারেন তো কে কোথায় যাবে ওপর দিকে যাবে না নিচের দিকে যাবে আল্লাহ জ্ঞান থেকে অসীম জ্ঞান থেকে তারা বের হতে পারে না তাদের যে সব কিছু হচ্ছে হয়েছে আর হবে অতীতে বর্তমানে ভবিষ্যতে একবার দুনিয়া দুনিয়া শেষ পর্যন্ত এমন কি জান্নার জাহান্ন মানুষের পৌঁছা পর্যন্ত আল্লাহর এলমের বাইরে কিছু নেই সমস্ত আল্লাহর এলমের অন্তর্ভুক্ত এই জন্য কেউ কোথাও লুকিয়ে আত্মগোপন করতে পারবে না সেগুলি ঘটবে তার বিপরীত ঘটবে না বিপরীত ঘটবে না ভবিষ্যৎ সম্পর্কে এক সেকেন্ড পরে কি হবে আমরা কিন্তু জানি না তাই না মানুষ সে জ্ঞান কত সীমিত সামনেও যতটা সামনে চোখে আর আমাদের যে অঙ্গ প্রতঙ্গ যেগুলো আমরা উপলব্ধি করি সেগুলি দেওয়াটা বলে ততটা জ্ঞান আছে অতীতের যতটুকু নলেজ আছে ততটুকু সীমিত তার বিষয় তো নাই কিন্তু আল্লাহরা অতীতের সব জানছেন बर्तमान सब जान प्रकाश्य अप्रकाश्य आलम शह दृश्य अदृश्यर ज्ञानी भविष्य सबकिल्लाह भविष्य सम्पर्दी विपरीत किस घटबे आल्लार ज्ञान आल्लाहफूजे सुरक्षित फलक लिखाई घटे अमुक साले करना हजार उन्नीस शुरू हो আর উনিশে না হয়ে বিশে হয়ে গেল একুশে হয়ে গেল আর না হইল না আল্লাহ যা জানছেন সে সেই পৃথিবীতে সবকিছু ঘটছে এবং ঘটবে হোক অথবা আকাশে হোক ওলাফি সামাওয়া বলছেন ওলাই আরা দিন জমিন সমহে সমূহে আকাশ সমহে এমন কিছু হবে না ইল্লা ইমা আলিম আল্লাহ যা আল্লাহ রবের बहिर्भूत तकदीर चार स्तर आदिना करोचना संक्षेप तकदिर स्तर कई चार एक आल्ला जा सबकि আল্লাহ রয়েছে এমন কিছু নয় যেটা একটা কিছু নেই যেটা ঘটবে কিন্তু আল্লাহ জানেন না ঘটার পরে জানছেন এমন নাই এলিম এটা একটা স্তর এই আলোচনা করেছেন আল্লাহর কথা কোরআনের বেশ অনেক আয়ত্ত রয়েছে দ্বিতীয় হচ্ছে কিতাব সহজ ভাষায় আল্লাহর লিখনি যা জানছেন আল্লাহ কি করেছেন লিখে রেখেছেন কলম সৃষ্টি করো কলম তুমি লিখো কলম সৃষ্টি করে হয় আল্লাহ বললেন মানুষেরই তো শুধু তকদির নেই হ্যাঁ সমস্ত সৃষ্টিগুলের তাহলে একটা কীট পত পতঙ্গ পশু পাখি হ্যাঁ উদ্ভিদ গাছপালা সবকিছু তকদির আছে একটা গাছের আয়ু কত কখন কোন গাছটা হ্যাঁ গজাবে বড় হবে আর কতটা বড় হবে কতদিন থাকবে কি অবস্থায় থাকবে তখন সেটা সেটা কেটে না হবে নাকি শুকিয়ে মরে যাবে সবকিছু আল্লাহ লিখে রেখেছেন আল্লাহ লিখে রেখেছেন এর দলিল ওই আয়তরে যে আছে পড়ছিলাম আল্লাহ আলম আফিস আর নিশ্চয় এই কথাগুলি লিখন আছে সেই কিতাব মানে লহে মাহফুজ লহে মাহফুজ এখা আছে সুরক্ষিত যেভাবে লিখে সেই অনুযায়ী লিখে রেখেছেন সেই অনুযায়ী সৃষ্টি তার আগে পরে হবে না আল্লাহ জানছেন যে অমোক ব্যক্তি অমোক সালে জন্ম হবে হ্যাঁ লিখা আছে আবার ওইভাবে সৃষ্টি হবে তার আগে হবে না পরে হবে না খালকুল্লা খালকুমার শুধু কোন কিছুর সৃষ্টি নয় কোন কিছুর জন্ম নয় বরং মৃত্যু কারণ মৃত্যু একটা সৃষ্টি একজন ব্যক্তি যে জীবিত তার প্রাণ আছে এর ওপর যে আল্লাহ রব্ল আলামিন যে মরণ নির্ধারণ করেছেন মরণটা আল্লাহর সৃষ্টি সবকিছু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে আল্লাহর না আমাদের প্রতিটি বিষয় তোমরা সব কর্মগুলি করো কর্মের মধ্যে হাত নড়াচ্ছে এটা একটা কর্ম जी सब चोर चोरी तृत्य स्तर जी जरा दिन सम्पर्क तकदीर सम्पर्क संशय हवर कल्ला चोर की दोष চোরকে কি আল্লাহ বলেছেন চুরি করো চুরি করিও না আচ্ছা তারপরে তাকে কি করে চুরি করতে নিয়ে যাওয়া হয়েছে না স্বেচ্ছায় উঠেছে স্বেচ্ছায় গেছে স্বেচ্ছায় হেঁটেছে অথবা গাড়িতে চেপে গেছে তারপরে চুরি করেছে চিন্তায় করেছে খুন করেছে মদপান করেছে পাপ করেছে সব তার মধ্যে স্বাধীনতা আছে এই স্বাধীনতার অনুভূতি আমাদের সবার আছে চাঁদে ভাবে দিনের কথা শুনতে এসে বসে আছেন এর বিপরীতটার ক্ষমতা পুরোপুরি ওই রকম এখানে বসার পুরোপুরি ক্ষমতা আপনাকে আমাকে দেওয়া আছে ভালো কাজে তেমনি পাপের জায়গায় বসার ক্ষমতাও দেওয়া আছে এখানে সিনেমা হলে বসে থাকতেন এরও ক্ষমতা আছে তাহলে মানুষকে জানলা ধরবেন হিসাব নেবেন পাকড়াও করবেন এর কারণ হচ্ছে মানুষের কি তো মানুষের আমি সরকার কাটবে কিন্তু বা সরকার কাটার হুকুম দেবে তখন কাটবে অন্য কি আলম মুফতি নাই দেওয়া কিসের জন্য চোর হাত কাটতে হবে চোর চুরি করলো আল্লাহ তো আমল গুলি সৃষ্টি করেছেন তো কারণে মা তাদের কৃতকর্মের ফলস্বরূপ কর্মাই খারাপ কামাই কেন করতে গেল স্তর আল্লাহর ইচ্ছে আল্লাহর ইচ্ছে বিরুদ্ধে কিছু হয় না ইচ্ছে আর সম্মতি সন্তুষ্টি দুটো আলাদা জিনিস আল্লাহর ইচ্ছে আর সম্মতি দুটোতে পার্থক্য আছে সম্মতি মানে হচ্ছে যেটাতে আল্লাহ পছন্দ করেন রেজাল্লাটা তাহলে আরবি তো বললে দুটোতে পার্থক্য আছে আল্লাহ আল্লাহ হচ্ছে খেলার ঘর এই খেলার ঘরে ছেলেরা এসে দেখবেন ছেলে ছেলে ছেলে মেয়েদের যে খেলনার ঘরে যাচ্ছে যারা বেশি যান তারা আরো বেশি ভালো করে জানেন তো দেখবেন সেখানে কিন্তু বাচ্চারা বিভিন্ন রকমের কোনো বাচ্চা খুব ভদ্র শান্ত সুন্দর করে খেলাধুলা করছে না আর কিছু বাচ্চা আছে খেলনা সুন্দর করে খেলে খেলে যত্ন করে রেখে এই রকম সেম মানুষ এখানকার পৃথিবীর আল্লাহ তো আল্লাহ রবুল আলমিদ যান যে দুনিয়াতে তোমাদেরকে স্বাধীন করে ছেড়েছি হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে মানুষকে সৃষ্টি করেছি এখন মানুষকে স্বাধীনতা দিয়েছি শুক্রিয়া আদায় কর আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে ফরোজ অজেব আদায় করার মাধ্যমে ভালো কাজ মানুষের উপকার করার মাধ্যমে শুক্রিয়া আদায় করুক ওয়াফোরা অথবা অকৃতজ্ঞ হোক না শুকরি করুক কুফরি করুক আল্লাহ না লেখন খালকুল্লাহ সৃষ্টি আল্লাহ আল্লাহর চাওয়া চাওয়া আর রেজামন্দি সন্তুষ্টি বা সম্মতিতে করেছে বলছিলাম আল্লাহ আল্লাহ বান্দার জন্য কুফরিকে পছন্দ করেন না আল্লাহ কখন ফাহ আল্লাহ ওয়াসলিল কথা কাজের কখনো হুকুম দেন না তাহলে আল্লাহ যে হুকুমগুলি দেন যেগুলিতে আল্লাহর সম্মতি আছে আল্লাহ রেজামন্দি আছে সেগুলি হচ্ছে ভালো কাজ করো ভালোভাবে চলো হ্যাঁ গঠনমূলক কাজ করো তোমাদের পরীক্ষার জন্য এখানে নিয়ে এসেছি আর আমাদেরকে আবার সজাগ করে দেওয়া হয়েছে মাধ্যমে আর আসমানিক মাধ্যমে দেখো এই খেলনা স্বাধীন মানে একবার নিজের স্বাধীনতা অবাধ স্বাধীনতা তুমি করিও না তুমি অপব্যবহার করিও না যে তোমার আল্লাহ করে দিচ্ছে প্রতি কথা রেকর্ড হচ্ছে তোমাদের আল্লাহ থেকে গোপন রাখতে পারবে না আল্লাহ যদি তার এলএম এর মাধ্যমে হিসাব নিয়ে নিতে আমি তো সব জানি তো আবার কেরামান লেখার দরকারটা কি এই সব ফেরস্তা নিযুক্ত দরকারটা কি আমাদের তারপরে বলছেন লেখকামা আসাব আঁকা লেমি আঁকা আর জেনে রাখো যে যা বিপদ আপদ তোমার ওপর আপতিত হয়েছে অথবা আসাব মানে হচ্ছে যা তোমার কাছে পৌঁছেছে মন্দ পৌঁছিতে পারে ভালো পৌঁছিল আসা বা মানে আরবিটি কিন্তু আশা মানে যা পৌঁছেছে তো মানুষের ভালো পৌঁছে মন্দ পৌঁছে আপনার ব্যাংকে বেতন পৌঁছিল যেটা ভাগ্যে আছে ওইটি পৌঁছিবে লামিয়া করলে উক্তি ভুল হবে না লেখাপড়ায় ওপরে উঠতে পারেনি অনেকে অল্প মেহনত করেছে কিন্তু ঠিক আছে সহজ হয়েছে কিভাবে সহজ হয়েছে সেও বলতে পারবে না কিভাবে তার জন্য সহজ হয়েছে তবে অবশ্যই চেষ্টার একটা অমূল্য আছে বলেছাল পয়সা হবে করতে পারবে যখন রুজি পাওয়া যায় তখন রুজির জন্য বেরোইতে হবে যখন নেকির মোসম তখন নেকির মোসমের জন্য ছুটতে হবে জি হ্যাঁ যে আমি ভাগ্যে থাকলে জান আমি রাস্তা দেখাবো তাহলে কখন সহজ হবে যখন আপনি চেষ্টা করবেন তাই বলছেন যে আরো জেনে রাখো যে যা কিছু তোমার কাছে পৌঁছেছে লাম এখন লে ইকি তোমাকে ভুল করার নাই যে ভুল করে আর কারো চলে যাবে এই জন্য আমরা যে হিংসা করি মূর্খ ছাড়া কেউ হিংসা করবে না কারণ হিংসা করে কারো রুজি কমাইতে পারবো না কারো যোগ্যতা কমাইতে পারবো না কারো ভাগ্য থেকে কেড়ে নিতে পারবো না তো এই কথাগুলি যদি বিশ্বাসে দুর্বলতা যখন বিশ্বাস শক্তিশালী হবে তখন না আমি আমারটা খাচ্ছি তুমি তোমারটা খাচ্ছি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে যে পয়সা চলে আসলে পয়সার পিছনে মানুষ বেশি ছুটছে বেশি চটছে মানুষ অধিকাংশ মানুষ তো শিক্ষাগত যোগ্যতাতে যে বেশি পয়সা চলে আসবে এটাও জরুরি নয় এমন এমন মূর্খের কাছে এত বেশি পয়সা আছে যে কল্পনার বাইরে এক ভাই মক্কাই হেলটনে থাকে সে বাংলাদেশে এমন এক ব্যক্তির কাজ করে দেই হিসাব নিকাশের কাজগুলি করে দেই সে জমজম টাওয়ারে এই যে ক্লক এই টাওয়ারে কাজ করে বাংলাদেশে একজন একেবারে নিরক্ষর কিছু লেখাপড়া যায় মাসের লক্ষ লক্ষ রিয়াল ইনকাম করে আর যেই ব্যক্তি তার হিসাব নিকাশ করে দেয় ওই পার্টাই মাসের শেষ খানে ওকে দুই হাজার আর যেই ব্যক্তি এই ব্যক্তি সে শিক্ষিত সেই একজন গ্রাজুয়েট সন্ধান ইংলিশ বলতে পারে তো কথা হচ্ছে যে যেটা যার ভাগ্যে আসার সেটা আসবে আর সেটা পয়সার ক্ষেত্রে ভাববেন না পয়সার চাইতে অনেক মূল্যবান হচ্ছে জ্ঞান জ্ঞান সে দুনিয়ারই জ্ঞান হোক না কেন এলিম হোক না কেন আর দুনিয়ার জ্ঞানের চাইতে অনেক মূল্যবান হচ্ছে দিনের জ্ঞান জি হ্যাঁ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর রসুল সম্পর্কে জ্ঞান সুতরাং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটার বেশি গুরুত্ব দেবেন জ্ঞানী মানুষরা আর যারা জ্ঞানী নয় তারা এই তুচ্ছ দুনিয়ার পিছনে বেশি ছুটে ভুল করে না করে আর হঠাৎ করে মিস হয়ে গেল হইল না কেউ হইতে দিল না অথবা আসলে হইতে গিয়ে হইল না একেবারে কাছাকাছি যাওয়ার পর হাতের না মনে হচ্ছিল মনে রেখো যেটা তোমাকে মিস করে গেছে ভুল করে গেছে ওবায়িনে কাব আমরা বর্ণনা করেছেন উল্লেখ করেছেন বিষয়টি আর একটি বিষয় বলছেন যে বিশ্বাস করে অসুস্থ ব্যক্তি রোগ আরোগ্য হয় এগুলি কাজ রোগুবিআ আল্লাহ সৃষ্টি সুস্থতা সৃষ্টি আল্লাহ সৃষ্টি হ্যাঁ রোগ থেকে মুক্তি আল্লাহর সৃষ্টি আল্লাহ সাথে কেউ নেই জি কাকে আল্লাহ দেবেন সন্তান কাকে দেবেন না কাকে ছেলে সন্তান দেবে কাকে মেয়ে দেবে কাকে দুই রকম দেবে কাকে দেবেন না বা কাকে কি করবেন সব আল্লাহর সুতরাং আল্লাহর সাথে কোনো যখন নেই তাহলে আল্লাহ কাছে কেন ধরনা, না মূর্খ ছাড়া মূর্খ ছাড়া কেউ সিট করে না যেই ব্যক্তি মূর্ক বহুত্ববাদী আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্ছে করে আশা রাখে মনে করে যে দিতে পারে কেউ যে ইলানি দিতে পারে তার চাইতে বড় জাহেল মূর্খ কেউ নেই যেন আবু জাহাল কিন্তু মূর্খ ছিল না মূর্খ থাকলে মক্কার লোকেরা যে তাকে একবারে মক্কা শহরের নেতা একটা দেশের নেতৃত্ব দুনিয়ার ক্ষেত্রে জ্ঞানী কিন্তু তার নাম হচ্ছে অজ্ঞতার পিতা আবু জাহাল মানে অজ্ঞতার বাপ অজ্ঞর বাপের চাইতে অজ্ঞতার বাপ এই কথাটিতে আরবিতে নাকি অর্থের ক্ষেত্রে ব্যাপকতা আছে জাহেলের বাপ মানে একটা মূর্খ জাহিলের বাপ মূর্খের বাপ তাই না বা বেশ কিছু জাহেলের কিন্তু অজ্ঞতা সারা পৃথিবীতে যত অজ্ঞতা আছে আর যত ওর বাপ এই দুটো কথায় পার্থক্য আছে এই জন্য আবু জাহাল আমাদের দেশের লোকেরা বিক্রি করতে পার আবু জেহেল বলে আবু জেহেল না আবু জাহেল আবু জাহেল আল্লাহর সাথে কোন স্রষ্টা নেই কোন সৃষ্টিকর্তা নেই যখন সব কিছু করছেন আল্লাহ সব কিছু করেছেন আল্লাহ সব কিছু দিয়েছেন আল্লাহ আবার আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইবাদত করবেন সিস করবেন চাইবেন আল্লাহ ছাড়া অন্যের কাছে এত মূর্খামি কেন যিনি দেন তার নুন খে গনগা অন্য কারো তার গনগা ইটা হবে গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেন আপনাদেরকে শুনিয়ে দিয়ে ভালো হবে একজন লোক বলছেন যে আমার মনে তগদির সম্পর্কে কিছু সংশয় হইল আমরি তখন আমাকে খুব ভয় লাগলো যে তকদির সম্পর্কে যে সন্দেহ যে তগদির লিখে আছে তাহলে যেমন অনেকের হয়ে থাকে তাহলে আমার কর্মের ফলটা কি তাহলে ইত্যাদি তখন আমার খুব ভয় লাগলো যে আমার দিন দুনিয়া সব যেন ধ্বংস না হয়ে যায় তকদির সম্পর্কে আমার মনে কিছু সংশয় ফাখাসি তো আলাদিন দিন নিয়ে ধর্ম নিয়ে আর আমার জীবন নিয়ে আমি খুব চিনতে পড়ে গেছি ভয় আছে فحدثني من ذلك بشیء আমাকে কিছু বয়ান করেন তাকদির সম্পর্কে লা আল্লাহ ইয়ানফানি বিহ হতে পারে এর দ্বারা আমি লাভবান হতে হব فقال الله ان الله عز و اهل سموات و اهل ارض لاذ هو غير ظالم الله الله رب العالمین আকাশের সমস্ত সৃষ্টিকে মানে সমস্ত মলাইকা জিব্রাইল মিকাইল ইসাফি সব সমস্ত আর জমির সমস্ত সৃষ্টিকে যদি আল্লাহ আযাব দেন আযাব দেন কোন অপরাধে যদি আল্লাহ শাস্তি কাকে বলে যে অন্যের অধিকার খর্ব নষ্ট করে তাই না আল্লাহ সৃষ্টি যদি আল্লাহ রব আলম আল্লাহর জেনিস আল্লাহ কি করবেন না তার ব্যাপার যেমন আপনার টাকা পয়সা আছে অনেকে টাকা পয়সা আর ক্ষেত্রে অনেকেই কিছু টাকা ইচ্ছা খরচ করছে তার মধ্যে কিছু আছে হারামে করছেন হারামে করলেন না জায়গা করলেন মতো হ্যাঁ মধ্যম পন্থায় চালিয়ে বাকি টাকা গুলি আল্লাহ রাস্তায় দান খায়রাত করবে এরকম লোক খুবই কম খুবই কম বাকি পয়সা আছে যথেষ্ট ইনকাম আছে চল একটু মলে যায় চল একটু এই বড় বড়ো যে রেস্টুরেন্ট আছে যায় বাচ্চাদের প্রতি সপ্তাহে একদিন করে ওই রকম ভালো ভালো রেস্টুরেন্ট নিয়ে যেতে হবে হ্যাঁ তারপরে ভিআইপিদের সাথে সম্পর্ক যেখানে খরচ করতে হয় যেমন খেতে পাওয়া যায় যেমন খরচও করতে হয় এগুলো করছেন তো এই যে করছেন যদি কেউ বলে যে আপনি এই সফরটা নিয়ে কেন করছেন তো উত্তরটা কি দেবে ওই লোক তোমার পয়সা নিয়ে করছে। তোমার বাপের পয়সা নেই আমার পয়সা আমি করছি তাই না তোমার তাতে কি আমি ছেলে মেয়েদের কাউকে খেতে দিলাম কাউকে খেতে দিলাম না কাউকে সুস্থ রাখলাম অসুস্থ আমার ব্যাপার আমার সবাই আল্লাহর আল্লাহ ইনাহ আমাদের বাঙালি যদি পড়ে কিন্তু অর্থ বুঝে অর্থ বুঝলি তো যথেষ্ট আমরা সবাই আল্লাহর ও ইন্নায় এলেই হ্যা যে আল্লাহর তো আল্লাহর কাছে ফিরে যাবে যার তার কাছে ফিরে যাবে তা আমানত দুনিয়া তো আমানত জন্য তো একটি ভাগ বন্ধন করেছেন সারা বিশ্বের সমস্ত কুলকে তাতে এত মায়া মমতা ছেলে মেয়েদের ওপর আর বাপ মায়ের উপর আত্মীয় স্বজনদের আর ভালো মানুষদের ওপর কত মায় অথবা অহধ পাহাড়ের সমান তোমার কাছে ধন সম্পদ থাকে তুন ফিকুফিস যা আল্লাহ রাস্তায় খরচ করে দিল সব দান করে দিলেন বিশাল পাহাড় চারিদিক ঘুরে তো দেখেন দিক দিকে বুঝা যায় না তবুও কবুল হবে না হ্যাঁ যতক্ষণ তকদের প্রতি বিশ্বাসী না হবে ইমানের যে ছয়টি রকুন আছে ছয়টির ওপর এইভাবে বিশ্বাস রাখতে হবে 6 নম্বর যদি এত গুরুত্ব থাকে তাহলে পাঁচ নম্বরে যে পরকালের প্রতি নম্বর এই বিষয়গুলো যদি ঠিক না থাকে শুধু আল্লাহর প্রতি ইমান আল্লাহর সৃষ্টিকর্তা আল্লাহ কি হক আছে জানতে হবে না আল্লাহ কি জন্য আপনাকে সৃষ্টি জানতে হবে না এবং সেই কর্মগুলি করতে হবে না তারপরে বলছেন তোমার কাছে পৌঁছার নয় ও আন্নাকে ইনমুতাই রে হাজা দেখালত আর তুমি যদি তকদির প্রতি ইমানবিহীন মারা যাও তাহলে জাহান্নামে প্রবেশ করবে তাহলে কেউ যদি তকদিরে সন্দেহান হয়ে মারা যায় তাহলে হবে। কারণ সে কফি আব্দাল তারপরে বলছেন যে তোমার যদি এখনো কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তো আমাকে তো জিজ্ঞাসা করলে আলম ছিলেন সাহাবাহামে হাফেজ মানে আমাদের দেশীয় হাফেজের মতো শুধু কোরআন মুখস্ত হল না হাফেজ কারীর সাথে তারা আলেম হইতেন এই জন্য সাহাবাহাম শুধু না সালফদের যুগে তাবাদুগে হাফেজ আলেম হাফেজে আলিম এখনো অনেক আর বাঁচা হয়তো হেবস করেছে কিন্তু ভালো আলিম হইতে পারেন এটা হইতে পারে তখন ছিল না তখনকার হাফেজ মানে শব্দেরও হাফেজ আর অর্থেরও হাফেজ এরা হচ্ছে আমার ভাই আছে ওকে জিজ্ঞেস করলাম তার কাছে এসে জিজ্ঞেস করলো একই রকম জবাব দিলেন তিনিও একই রকম জবাব দিলেন তারপরে তিনি বলছেন যে আমাকে তো জিজ্ঞেস করলে তুমি এখন যেতে পারো হোজাই ফার্কাস জিজ্ঞেস করলো ওকে কি জিজ্ঞেস করো উনি ওই একই কথা বললেন যে কথাগুলি প্রথম বলেছিলেন ও তারপরে যে সাহবাই তারা বললেন আবদুল মসুদ আর তারপরে হোজাইফা চারজন কিন্তু তার মানে এই নয় একটা মাসলা ভালো জেনে নেবেন আর অনেক আলেমের কাছে দেখি আর একজন যায় কিন্তু আবার শুধু পরীক্ষা করে যে দেখি দুজন মধ্যে দ্বন্দ্ব লাগানো যায় কিনা একজনকে জিজ্ঞেস করলাম বৈশাখ তো উনিও সেই তো এই উত্তর দিয়েছে দেখি আরেকজনকে দেখা গেলো যে একজন বলছে আরফা রোজা রাখতে হবে নয় তারিখে আরেকজন আপনার জন্য কিন্তু এমন বিষয় যেটাতে এখনো সংশয় আছে যেমন তালাকের বিষয় হালাল হারামের বিষয় জায়জ নাজাজের বিষয় ব্যবসা শুরু করবেন হালাল হবে না হারাম হবে তো ইত্যাদি তো জিজ্ঞেস করতে পারে একাধিক প্রতিটি বস্তুর সৃষ্টি কর্তা প্রতিটি বস্তু সুরে তোমার আট দ্বিতীয় যে বিষয়টি বিষয় বলেছিলাম আলোচনা করছে জানাজার তকবীর জানাজার তকবীর কয়টা চারটি তাই না আর অতিরিক্ত কিছু জানা আছে জি হ্যাঁ পাঁচটার হাদিস আছে তবে আমল নেই চারটিতেই ক্ষান্ত করা ভালো আর বিশেষ করে আর যদি এর বেশি করেন আর জনগণ তো জানে না তো হইচই শুরু করে দিবে হ্যাঁ সামান্য ছোটখাটো বিষয় এই জানাজা হয়নি এইরকম করেছি তো এরকম করেছে আবার জানা যা বড় কারণ আমাদের দেশে সংকীর্ণতা আরো বেশি তবে সবাই যদি জ্ঞানী হয় আরো আর সেখানে কিন্তু এমন জায়গা নতুন জায়গায় সেখানে এখনো মিলাদ চলছে এখনো বেদাত চলছে এখন নামাইতোর বেদাত চলছে এখনো ওই জাই নামাজের দোয়ার চলছে এখনো সম্মিলিত মোনাজাতের বেদাত চলছে এখনো বহু মাজা মাজার পূজা আর পীর ধরা পীর মুড়িদের ব্যবসা সব চলছে এত বড় বড় রোগ আছে এরকম কাজ করবেন না এই আলী রাজা তো বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা হাদ্দেশন না আল্লাহ কাদের অকুলহীম বা হাদ্দেশির নাসা আল্লাহ কাদের অকুল মানুষের জ্ঞান যতটা কবুল করতে পারে ততটা বয়ান কর আর মানুষ বুঝতে চাইবে না তার দিনের জ্ঞান নেই তো যাই জানাজার তকবীর এই চার আইমা এবং সবার কাছে আর এর উপরেই আমল রয়েছে এর ব্যতিক্রম আমল তেমন নেই তবে কেউ করলে যায় সেটা হচ্ছে করবেন চার তকবির তকবির জানায় যে আর বা বলছেন লেখক জানাজার ওপর তকবির হবে চারটি চারটি তকবির এবং তাতে যা পড়ছেন তা রাকাতের বিকল্প। রাকাত নেই শেষ দা নেই কারণ সেখানে যারা জানাজা পড়বে তাদের যদি আকিদা ঠিক থাকে আর সামনে মেয়েতের হ্যাঁ মৃতদেহ আছে লাশ আছে তারপরও যে করে সেই এই নয়। কিন্তু অমুসলিম যদি দেখে মুসলিম সমাজের যারা মাজার ভক্ত তারা যদি দেখে তুই দেখো দেখো দেখো আমরা দেবদেবীর পূজা করেছি মৃত লোককে লাশের পূজা করছে লাশকে সেচদা করছে বলবেন না এই হেক মতে আল্লাহ জানা যাতে সেচদাও রাখেননি রুকুও রাখেননি কারণ আল্লাহ চালানের সামনে রুকু করাও যায়জ নয় আর সেচদা করা যায়জ নাই তখন এক এক রাকাতের বিকল্প হিসাবে আল্লাহ রাবুল্লাহ আর কি রেখে দিয়েছেন এক একটা তকবীর জি এটি সালাত জানাজার সলাত হচ্ছে সালাতামাজা নামাজার সালা তাদের কাছে সোরাফাতে আনে যেমন দুয়া করেছেন সোরাফাতে আনে ঠিক তেমনি সোরাফাতে আনে কিন্তু আল্লাহ বর্ণিত হাজি সেই স্পষ্ট রয়েছে যে জানাজার সলাতে কি করতে হবে ফাতিহা হবে। আর সানা পড়ার কোন দলিল নেই সেই সানা পড়ছেন কিন্তু এটি এই আলবানি রাহিমা কিতাব তার যে কিতাব রয়েছে প্রসিদ্ধ কিতাব বাংলা অনুবাদ হচ্ছে বলেছেন যেটা হাতিস আমল নেই আর যেটা নেই সেটা আমল আছে উল্টা পাল্টা কাজ। জানাজার সবাই বলছেন চার তকবির জানাজা পড়তো রসুর এই ভাবে আলী হোসাল বলেছেন জানাজাতে চার তকবীর এই হচ্ছে প্রসিদ্ধ হাদিস এই মর্মে হাদিস বোখারিতে বারোশো পঁয়তাল্লিশ মুসলিমের নয়শো একান্ন আবু রাজি আল্লাহ নাজাসী রাজা নাজাসী আবে যে কেউ বাদশাহ হইতো রাজা হইতো তাদেরকে সেই যুগে নাজাসি বলা হইতো নাজাসি তার নাম নয় কিন্তু যেমন কাইসার কিসরা কিসরা যেমন মহারাজা শব্দটি মহারাজা শব্দটি ভারত ও মহাদেশ প্রাচীন যুগ থেকে চলে আসছে হিন্দু মুসলিমদের মাঝে ইন্ডোনেশিয়া মালয়েশিয়াতে এই জন্য ভাষাতে মহারাজা ব্যবহার হয় অনেকগুলি বাংলা বা সংস্কৃত শব্দ কারণ সংস্কৃতি আসল উৎস এইসব ভারতীয় ভাষার আর এই মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার ভাষার এই এই ভাষাগুলি কিন্তু প্রত্যেকটি দেশে আছে তো আমরা যেহেতু তাদের সাথে থেকেছি অনেক শব্দগুলি তারা আমাদের এই রকম তারা ইউজ করে থাকে তার মধ্যে একটা হচ্ছে মহারাজা আমরা মহারাজা বলি হিন্দিতে মহারাজা ওই রকমই এরাও মালায়রা মালয়েশিয়ার লোকেরা বলে থাকে। তো মহারাজা মানে কোন একজন নাম হ্যাঁ এখন রাষ্ট্রপতি নাই প্রধানমন্ত্রী এই এইরকম তো ওই যুগে নাজাসি বলা হয়তো আবেশিনী হাবাসার বাদশাকে ইনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু দেশবাসী কেউ ইসলাম গ্রহণ করেনি তার কথা মানেনি তিনি ইসলামকে গোপনে রেখেছিলেন তার যখন তারকে ইসলাম গ্রহণ করতে রাজি হল না ছিল খ্রিস্টান তারা এবং তিনি শাহাবাইকার অনেক সাহায্য করেছে তাদেরকে আশ্রয় দিয়েছেন প্রথম হিজরত সেদিকে করেছিলেন শাহাবাইকার থেকে নিজেকে রক্ষা করার জন্য মক্কা থেকে হিজরত করে গেছেন নবিশাহ আসসালামের হুকুমে এই নাজাসি রাজি আল্লাহ তালানো রাজি আল্লাহন বজাও অনেকে বলে না কিন্তু কারণ তিনি নবীমকেলামের কথা শুনে ইসলাম গ্রহণ করেছে কাল করলেন অহির মাধ্যমে জানতে পারলেন কেউ তার জানাজা পড়ার নেই একই মুসলিম রাজা আর কেউ মুসলমান হয়নি দেশে নবী তার মৃত্যুর খবর দিলেন না মানে মৃত্যুর খবর দেওয়া সে মারা গেছে জানেনি সাহাবাইকার সাহাবাহাম কে নিয়ে ঈদগাহ বেরিয়ে গেলেন জানাজা পড়ার জন্য ঈদগাহ আ বা খোলা মাঠে জানাজা পড়া উত্তম কিন্তু প্রয়োজনে মসজিদে জানাজা জায়েজ মসজিদে জানাজা হানফি মাজ মকরুবাই বলছে পেশাব পায়খানা বা কিছু বেরিয়ে যেতে পারে ইত্যাদি সব অজুহাত কিন্তু নবী সাল্লা সাল্লাম একবার বা একাধিকবার পড়েছেন হাদিস আছে তো সোহাইল বিন বেদার জানাজা মসজিদে পড়েছেন সুতরাং মসজিদে জানাজা জায়েজ তো যাই হোক বের হলেন ঈদগাহি কাব্বার তকেন কি করতেন আমাদের জানাজা চার তকবির দিতেন খামসান একবার পাঁচ তকবীর জিজ্ঞেস করলাম যে আপনি পাঁচ তকবির কেন দিলেন এটা তো নতুন দেখলাম পাঁচ তকবির দিতেন কখনো কখনো দিতেন যে হাদিস টা রয়েছে পাঁচ তকবির তাহলে পঞ্চম তকবির দিয়ে পড়বেন কি বা নাবিস কি পড়েছেন এখানে ওই দোয়াটি রয়েছে প্রসিদ্ধ দোয়া সুন্দর দোয়া সেটা হচ্ছে আল্লাহফিল্লাহ এই দুটি যখন শুনলেন সাহাবি जाना जा पड़े हैं। दुआ टी शाइलो आल्ला मृत ब्यक्तिमत्कार दुआ टी पत भाग्यवान होता कत सुंदर अर्थात এই দোয়াটি আরা এটা তো প্রসিদ্ধ জানাজার দোয়া তৃতীয় তকবির পরে তারপরে এখানে খেয়াল করেছেন কি যে অনেকক্ষণ ধরে আর কি পড়ব পুঁজি তো নেই আর এই তো সালাম ফিরছে না হয় না অনেকক্ষণ ধরে থাকে তো এই দোয়াটি পড়া হয় এই দোয়া ছাড়াও আরো দোয়া কিছু আছে বাচ্চাদের ক্ষেত্রে অন্য দোয়াও আছে কিন্তু এই দ্বিতীয় দোয়াটি নিয়মিত পড়ার চেষ্টা করবেন আল্লাহম ফেল্ হাইয়ানার পরে আল্লাহম লাহু একজন থাকলে আর যদি একাধিক থাকে তো বহু বচন আল্লাহম ফিরাহ ওয়ামহুম ওয়া আফাহিম ওয়া আফাহানহম এভাবে আলবানী রাহমাহুল্লাহ আরো একটি নতুন জিনিস আলোচনা করেছেন যে এটা অন্য নো কাহারা শুধু তিনি না কিন্তু তার তা মানে যেহেতু বাংলায় আছে সেজন্য বলছি যে নবী সাহিম কখনো কখনো ছয় সাত নয় পর্যন্ত তকবির পড়েছেন কিন্তু অধিকাংশ অলামারা বলছেন যে এই অতিরিক্ত তকবির গুলি রোহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে কারণ শেষ আমল নামের চার তকবির ও যে নাজাসীর জানা যায় সুতরাং চার এর উপরে আমলটা বহাল আছে কিন্তু তারপর সহি মুসলিমের হাতে সেহেতু পাঁচ আছে কেউ যদি পাঁচ করে আর মনসুখ রোহিত হওয়ার কোন দলিল নেই সুতরাং জায়েজ বা মুস্তাহাব ভালো আল্লাহ আলমানী রহমে তাহকামুল জানাইজ একশো একচল্লিশ পৃষ্ঠায় বিস্তারিক আলোচনা করেছেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসালাহা আজমাইন।